ড রামের বাটিতে ভক্তসঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ মহাষ্টমী দিবসে রামের বাটিতে শ্রীরামকৃষ্ণ আজ রবিবার মহাষ্টমী আঠাশে সেপ্টেম্বর আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় প্রতিমা দর্শন করিতে আসিয়াছেন অধরের বাড়ি শারদীয় দুর্গোৎসব হইতেছে ঠাকুরের তিন দিন নিমন্ত্রণ অধরের বাড়ি প্রতিমা দর্শন করিবার পূর্বে রামের বাড়ি হইয়া যাইতেছেন বিজয় কেদার রাম সুরেন্দ্র চুনিলাল নরেন্দ্র নিরঞ্জন নারায়ণ হরিশ বাবুরাম মাস্টার ইত্যাদি অনেকে উপস্থিত আছেন বলরাম রাখাল এখন বৃন্দাবন ধামে বাস করিতেছেন শ্রীরামকৃষ্ণ বিজয় ও কেদার দৃষ্টে সহাস্যে বলিলেন আজ বেশ মিলেছে দুজনেই এক ভাবের ভাবি বিজয়ের প্রতি বলিলেন হ্যাগা শিবনাথ আপনি বিজয় বলিলেন আগে হ্যাঁ তিনি শুনেছেন আমার সঙ্গে দেখা হয়নি তবে আমি সংবাদ পাঠিয়েছিলুম আর তিনি শুনেওছেন ঠাকুর শিবনাথের বাড়ি গিয়াছিলেন তাহার সহিত দেখা করিবার জন্য কিন্তু দেখা হয় নাই পরে বিজয় সংবাদ দিয়াছিলেন কিন্তু শিবনাথ কাজের ভিড়ে আজও দেখা করিতে পারেন নাই শ্রীরামকৃষ্ণ বিজয়াদির প্রতি বলিলেন মনে চারিটি স্বাদ উঠেছে বেগুন দিয়ে মাছের ঝোল খাব শিবনাথের সঙ্গে দেখা করবো হরিনামের মালা এনে ভক্তেরা জপবে দেখব আর আটানার কারণ অষ্টমীর দিন তন্ত্রের সাধকরা পান করবে তাই দেখব আর প্রণাম করব নরেন্দ্র সম্মুখে বসিয়া এখন বয়স বাইশ তেইশ কথাগুলি বলিতে বলিতে ঠাকুরের দৃষ্টি নরেন্দ্রের উপর পড়িল ঠাকুর দাঁড়াইয়া পড়িলেন ও সমাধিস্থ হইলেন নরেন্দ্রর হাঁটুতে একখানি পা বাড়াইয়া দিয়া ওইভাবে দাঁড়াইয়া আছেন সম্পূর্ণ বাহ্যশূন্য চক্ষু স্পন্দহীন অনেকক্ষণ পরে সমাধিভঙ্গ হইল এখনও আনন্দের নেশা ছুটিয়া যায় নাই ঠাকুর আপনা আপনি কথা কহিতেছেন ভাবস্থ হইয়া নাম করিতেছেন বলিতেছেন সচ্চিদানন্দ সচ্চিদানন্দ সচিদানন্দ বলবো, না আচ্ছ কারণানন্দ দায়িনী কারণানন্দময়ী সারেগামা পাধানী নিতে থাকা ভালো নয় অনেকক্ষণ থাকা যায় না এক গ্রাম নিচে থাকব স্থূল সূক্ষ্ম কারণ মহাকারণ মহাকারণে গেলে চুপ সেখানে কথা চলে না ঈশ্বরকটি মহাকারণে গিয়ে ফিরে আসতে পারে अवतारादी ईश्वरकोटी तरा ऊपर उठे आर नीचे आसते परे छर उठे आर सीढ़ी दिए नेमे नीचे आनागोना करते अनोम विलोम सततला बाड़ी क्यों बार बाड़ी परे राजे ए एक रकम तुबड़ी आ একবার এক রকম ফুল কেটে গেল তারপর খানিকক্ষণ আরেক রকমের ফুল কাটছে তারপর আবার আরেক রকম তারপর নানা রকম ফুল কাটা ফুরোয় না আরেক রকমের তুবড়ি আছে আগুন দেওয়ার একটু পরেই ভস্ করে উঠে ভেঙে যায় যদি সাধ্য সাধনা করে উপরে যায় তো আর এসে খপর দেয় না জীবকটির সাধ্য সাধনা করে সমাধি হতে পারে কিন্তু সমাধির পর নিচে আসতে বা এসে খপর দিতে পারে না একটি আছে নিত্যসিদ্ধের থাক তারা জন্মাবধি ঈশ্বরকে চায় সংসারে কোনো জিনিস তাদের ভালো লাগে না বেদে আছে হোমা পাখির কথা এই পাখি খুব উঁচু আকাশে থাকে ওই আকাশেই ডিম পারে এত উঁচুতে থাকে যে ডিম অনেক দিন ধরে পড়তে থাকে পড়তে পরতে ডিম ফুটে যায় তখন ছানাটি পড়তে থাকে অনেক দিন ধরে পড়ে পড়তে পড়তে চোখ ফুটে যায় যখন মাটির কাছে এসে পড়ে তখন তার চৈতন্য হয়। তখন বুঝতে পারে যে মাটি গায়ে ঠেকলেই মৃত্যু পাখি চিৎকার করে মার দিকে চো চা মাটিতে মৃত্যু মাটি দেখেই ভয় হয়েছে এখন মাকে চায় মা সেই উঁচু আকাশে আছে সেই দিকে চোঁ চা আর কোনো দিকে দৃষ্টি নাই অবতারের সঙ্গে যারা আসে তারা নিত্য সিদ্ধ কারো শেষ জন্ম বিজয়ের প্রতি বলিলেন তোমাদের দুই আছে যোগ ও ভোগ জনক রাজারও যোগ ছিল ভোগও ছিল তাই জনক রাজশ্বী রাজা ঋষি দুই নারদ দেবশ্বী সুখদেব ব্রহ্মর্ষী সুখদেব ব্রহ্মর্ষী সুখদেব জ্ঞানী নন জ্ঞানের ঘনমূর্তি জ্ঞানী কাকে বলে জ্ঞান হয়েছে যার সাধ্য সাধনা করে জ্ঞান হয়েছে সুখদেব জ্ঞানের মূর্তি অর্থাৎ জ্ঞানের জমাট বাঁধা এমনি হয়েছে সাধ্য সাধনা করে নয় কথাগুলি বলিতে বলিতে ठाकुर श्रीरामकृष्ण प्रकृतिस्थ हईल एक्तर सहित कथा कहतेदारे के के गान केदार गई मन कथा कईब किस कईते माना दर दिन हईले प्राण बाचेना मन कथा को कईब किस कईते माना মনের মানুষ হয়র জানা ও তার নয়নেতে যায়গো চেনা সে জনা ভাবে ভাসে রসে ডুবে ও উজান পথে করে আনাগোনা ভাবের মানুষ উজান করে আনাগোনা গৌর প্রেমের ঢেউ লেগেছে গায়ে তার হিল্লোলে পাচণ্ড দলন এ ব্রহ্মাণ্ড তলিয়ে যায় মনে করি ডুবে তলিয়ে রই গৌড় চাদের প্রেম কুমিরে গিলেছে গোসই এমন ব্যথার ব্যথি কে আর আছে হাত ধরে টেনে তোলায় যেজন প্রেমের ঘাট চেনে না গানের পর আবার ঠাকুর ভক্তদের সহিত কথা কহিতেছেন শ্রীযুক্ত কেশব সেনের ভাইপো নন্দলাল উপস্থিত ছিলেন তিনি ও তাঁর দু একটি ব্রাহ্মবন্ধু ঠাকুরের কাছেই আছেন। শ্রীরামকৃষ্ণ বিজয়াদি ভক্তদের প্রতি বলিলেন কারণের বোতল একজন এনেছিল আমি ছুঁতে গিয়ে আর পারলুম না বিজয় বলিলেন আহা শ্রীরামকৃষ্ণ বলিলেন সহজানন্দ হলে অমনি নেশা লেগে যায় মদ খেতে হয় না মার চরণামৃত দেখে আমার নেশা হয়ে যায় ঠিক যেন পাঁচ বোতল মদ খেলে হয় এই অবস্থায় সবসময় সব রকম খাওয়া চলে না নরেন্দ্র বলিলেন খাওয়া দাওয়া সম্বন্ধে যদৃচ্ছা লাভ ভালো শ্রীরামকৃষ্ণ বলিলেন অবস্থা বিশেষে উটি হয় জ্ঞানীর পক্ষে কিছুতেই দোষ নাই গীতার মতে জ্ঞানী আপনি খায় না কুণ্ডলিনীকে আহতি দেয় ভক্তের পক্ষে উটি নয় আমার এখনকার অবস্থা বামুনের দেওয়া ভোগ না হলে খেতে পারি না আগে এমন অবস্থা ছিল দক্ষিণেশ্বরের ওপার থেকে মরা পড়ার যে গন্ধ আসতো সেই গন্ধ নাকে টেনে নিতাম এত মিষ্ট লাগত এখন সব বাইয়ের খেতে পারি না পারি না বটে আবার এক একবার হয়ও কেশব সেনের ওখানে নববৃন্দাবনে থিয়েটারে আমায় নিয়ে গিয়েছিল লুচি ছক্কা আনলে তা ধোবা কি না পিত আনলে জানি না বেশ খেলুন রাখাল বললে একটু খাও নরেন্দ্রর প্রতি বলিলেন তোমার এখন হবে তুমি এতেও আছো আবার ওতেও আছো তুমি এখন সব খেতে পারবে ভক্তদের প্রতি বলিলেন শুকর মাংস খেয়ে যদি ঈশ্বরে টান থাকে সে লোক ধন্য আর হবিষ্যি করে যদি কামিনী কাঞ্চনে মন থাকে তাহলে সে ধিক আমার কামার বাড়ির ডাল খেতে ইচ্ছা ছিল ছেলেবেলা থেকে কামাররা বলতো বামুণেরা কি রাঁততে জানে তাই খেলুম কিন্তু কামারে কামারে গন্ধ সকলে হাসিতে লাগিল গোবিন্দ রায়ের কাছে আল্লা মন্ত্র নিলাম কুঠিতে পেঁয়াজ দিয়ে রান্না ভাত হলো খানি খেলুম মণিমল্লিকের বরাহনগরের বাগানে ব্যান রান্না খেলুম কিন্তু কেমন একটা ঘেন্না হল দেশে গেলুম রামলালের বাপ ভয় পেলে ভাবলে যার তার বাড়িতে খাবে ভয় পেলে পাছে তাদের জাতে বার করে দেয় আমি তাই বেশি দিন থাকতে পারলুম না চলে এলুম বেদপুরাণে বলেছে বেদপুরাণে যা বলে গেছে করোনা অনাচার হবে তন্ত্রে আবার তাই ভালো বলেছে কি অবস্থায় গেছে মুখ করতুম আকাশ পাতাল জোড়া আর মা বলতুম যেন মাকে পাকড়ে আনছি যেন জাল ফেলে মাছ হরহর করে টেনে আনা গানে আছে এবার কালি তোমায় খাব খাব খাব গো দিন দয়াময়ী খাব খাবি গো মা উদরস্থ না করিব এই হৃদিপদ্মে বসাইয়ে মনোমানসে পুঁজিব তারা গণ্ডযোগে জন্ম আমার গণ্ডযোগে জন্মিলে সে হয় মা খে এবার তুমি খাও কি আমি খাইমা দুটার একটা করে যাব হাতে কালি মুখে কালি সর্বাঙ্গে কালি মাখিব যখন আসবে সমন বাদভে কষে সেই কালি তার মুখে দিব যদি বলো কালি খেলে কালের হাতে ঠেকা যাব আমার ভয় কি তাতে কালি বলে কালের কলা দেখাবো ডাকিনি যুগিনী দিয়ে তরকারি বানাই খাবো মুন্নমালা কেড়ে নিয়ে অম্বলের সম্বরা কালির বেটা শ্রীরাম প্রসাদ ভালো মতে তাই জানাব তাতে মন্ত্রের সাধন শরীর পতন যা হবার তাই ঘটাইব উন্মাদের মতো অবস্থা হয়েছিল এই ব্যাকুলতা নরেন্দ্র গান আমায় দিই মা করে আর কাজ নাই জ্ঞান বিচারে গান শুনিতে শুনিতে ঠাকুর আবার সমাধিস্থ সমাধিভঙ্গের পর ঠাকুর গিরিরাণীর ভাব আরোপ করিয়া আগমনী গাহিতেছেন গিরিরাণী বলছেন পুরবাসী আমার কি উমা এসেছে ঠাকুর প্রেমন্মত্ত হইয়া গান গাইতেছেন গানের পর ঠাকুর ভক্তদের বলিতেছেন আজ মহাষ্টমী কি মা এসেছেন তাই এত উদ্দীপন হচ্ছে কেদার বলিলেন প্রভু আপনি এসেছেন মা কি আপনি ছাড়া ঠাকুর অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া আনমনে গান ধরিলেন তারে কই পেলুম সই হলাম যার জন্য পাগল ব্রহ্মা পাগল বিষ্ণু পাগল আর পাগল শিব তিন পাগলে যুক্তি করে ভাঙ্গল নবদ্বীপ আরেক পাগল দেখে এলাম বৃন্দাবন মাঝে রাইকে রাজা সাজায়ে আপনি কোটাল সাজে আরেক পাগল দেখে এলাম নবদ্বীপের পথে রাধা প্রেম সুধা বলে করোয়া কিস্তি হাতে আবার ভাবে মত্ত হইয়া ঠাকুর গাইতেছেন কখন কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গে নেই ঠাকুর গান করিতেছেন হঠাৎ হরিবল হরিবল বলিতে বলিতে বিজয় দণ্ডায়মান ঠাকুর শ্রীরামকৃষ্ণ মত্ত হইয়া বিজয়াদি ভক্ত সঙ্গে নৃত্য করিতে লাগিলেন